وأذأ الله لا إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا وَقَالَ منها زوجها لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا ۚ قَالَ أَوَلَن تَذْكُرُوا اللَّهَ وَقَدْ جَاءَتْكُمْ بَيِّنَاتُ الْحَدِيثِ ۗ وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ وحولوا قوله صديدا يصلح لكم أعلى لكم ما يغفر لكم جنودكم ومن يكع الله ورسوله تحد كذب قوضا عظيلا خمسة <تصفيق> تعريف شيء مهم رب العالم يجعلون جميعا مدستي قطاع যিনি আমাদের উচিত দাতা যিনি আমাদের বিধানদাতা সমস্ত আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে নির্দেশ করেছেন যেগুলো আমরা একটি উদ্দেশ্যকে আল্লাহ আলমের ফর বাধান করার ফলে যাবতীয় বাদ বাকি যে সমস্ত ফরজ রয়েছে সেই ফরজ পালন করা সম্ভব হয় আর এই ফরজ পালন করতে না পারলে ওই আদায় করতে না পারলে বাদ বাকি অনেক ফরজ রয়েছে যে ফরজগুলো পালন করা সম্ভব হয় নাতদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা যেটা আল্লাহ ভাষায় তিনি ঘোষণা করছেন কোরআন أعوذ بالله من الشيطان الرجيم وأعدونه اللي استدعك من القوة ومن رباط الخيل تنهدون بيدي عدوا وهو عدوكم شوه كوستطين جوه كوستطين كتها الله رب العالمين كشرا كرتشل الله رب العالمين اردشمن امان شوه مؤمن ده এই মাসের ব্যবস্থা যেখানে আমরা সমাবেত হয়েছি এর কি উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমাবেত হয়েছি কেন আমরা এখানে সমছি সেটাই সংস্কৃত কিছু আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমাদেরকে বুঝতে হবে জাল্লাহ রাবুল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি সেই উদ্দেশ্যকে সঠিকভাবে বুঝতে পারি এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা যদি কর্মসূচি গ্রহণ করতে পারি তাহলে আল্লাহবুল্লা আল আমিনের সৃষ্টির উদ্দেশ্যকে আমরা সফল করলাম আর যদি আমরা সেই উদ্দেশ্যকে না বুঝে আমরা যদি নিজের ইচ্ছা আমরা আমল আমরা কাজ করতে থাকি এবং সেগুলোকে আবাদক মনে আমরা করতে থাকি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যতে সফল করার জন্য আমরা কিছু বললাম আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই তাহলে কুরআনুল কারীমে তুমি যে কুছলা করছম বাস্তবে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কি সুরা কত ইয়া তালা রাব্বুক লিল তিনি ফেরেফাদের সাথে সর্বপ্রথম তিনি ঘোষণা করেছেন তার অভিপ্রায় তিনি ব্যক্ত করেছেন আল্লাহাব আলমিনের ইচ্ছা থেকে ব্যক্ত করেছেন তাহলে আমরা বুঝতে পারছি সাধারণভাবে আমরা যদি এ দেশের যে প্রতিনিধি সেই প্রতিনিধি সম্পর্কে আলোচনা করলে আমরা হয়তো সেটা ধারণা পাবো যেমন আমরা আজকে জেলার অন্তর্গত এই জেলায় সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি রয়েছে সে প্রশাসক তিনি হচ্ছেন সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি তার কাজ কি সরকারের দাওয়া বিধান সরকারের দ্বা আইন কানুন কে বাস্তবায়ন করা সরকারের আইন কানুন যদি কেউ লঙ্ঘন করে কেউ যদি পালন না করে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দায়িত্ব সেই বিশৃঙ্খলা পরিস্থিতি এবং যারা সরকারের আইন লিখন করছে তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করা এই হচ্ছে প্রতিনিধির কাজ যদি দেখা যায় যে এই জেলাতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি এই জেলার মানুষ নিজেরা অন্যায় শুরু করে দিয়েছে একে অপরের প্রতি পদক্ষেপ না আনেন সরকারের পক্ষ থেকে ডিসির পক্ষ থেকে যদি কোন ফোর্স আর্মিড এরিয়া পুলিশ বা অন্য কোন বাহিনী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করেন এই অবস্থায় যদি সরকারে তাকে করে তুমি তো আমার প্রতিনিধি তুমি কেন এই সমস্ত বিশৃঙ্খল পরিস্থিতিগুলোকে তুমি দমন করলে না তার ব্যবস্থা গ্রহণ করলে না তখন যদি ডিসি যদি বলে যা আমি ব্যক্তিগত ভাবে খুব সব আমি ব্যক্তিগতভাবে ঘুষ খাই না আমি ব্যক্তিগতভাবে সুদ নিই না আমি ব্যক্তিগতভাবে কারো জিলম করি না আমি কারো বাড়িতে অগ্নিসংযোগ করিনি আমি কারো মান সামান কারো ধন সম্পদ করে নিয়ে নেই पालन ना कर शिव जेल जुम्मन जेम को चाहती हवा इत्यादि यदि स्वाधीन प्रतिनिधि তার প্রতিনিধিত্বের দায়িত্ব যদি পালন না করে তার জন্য যদি শাস্তির ব্যবস্থা হয় মহান রব্যাল আলমিন আমাদেরকে যে প্রতিনিধি সৃষ্টি করেছেন আমাদের চোখের সামনে যদি মহান রব্বল আলমিনের আইন যদি লঙ্ঘন হয় যে বিধান সে বিধান যদি এসে পালন না করা হয় সেই আল্লাহ রব্বল আলমিন তিনি যে আইন কানুন যে বিধান জারি করেছেন সেগুলোকে বাদ দিয়ে যদি দেখা যায় এই দেশের মানুষ এই পৃথিবীর মানুষ তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নিজেরা আইন রচনা করে নিজেরা মতবাদ রচনা করে নিজেরা পদ্ধতি রচনা করে মানুষকে শাসন করার জন্য পদ্ধতি নিজেরা সৃষ্টি করা হয় দুনিয়ার মধ্যে আর সেই সময় আমরা যদি বলি যে না আমরা তো কোন অন্যায় করি নাই আমরা তো এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করি নাই আমরা নিজেরা ব্যক্তিগত ভাবে ছিলাম সব আমরা নামায় বেকার ঠিকমতো আমরা আদায় করেছি আমরা পরের হত্য নষ্ট করে দাম কাউকে অন্যায় ভাবে গালিগা করি কাউকে মারধুর কোন যখন আমরা কিছুই করি আমরা দুনিয়াতে কোনো ফাঁকা সৃষ্টি করবেন তাহলে এই অজিবাদ যখন আমরা পেশ করব তখন যে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন না আল্লাহ হবাহ দুনিয়াতে প্রতিনিধি রূপে সৃষ্টি করেছিলাম তোমার চোখের সামনে আমার আইনি আন্দোলন হয়েছে সে বিধান করে দিয়েছে সেই বিধানকে সে দেশের শাসক সেই তাগত সরকার তারা অমান্য করে নিজেদের পক্ষ থেকে তারা দারি করেছে নিজেদের পক্ষে থেকে তারা আইন তৈরি করা আইন দ্বারা ঘোষণা করছেন দুনিয়াতে যে ফসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কিভাবে হয়েছে বিনা কথুন না এই পাত মানুষ নিজের হাতে সৃষ্টি করেছে আল্লাহ রব্লা আওয়ামী মানুষকে শাসন করার জন্য দুনিয়াতে কিভাবে মানুষ চলবে দুনিয়াতে কিভাবে তাদের জীবনযাত্রা হবে তাদের আইন কানুন সবকিছু কিভাবে পরিচালনা হবে তার জন্য আল্লাহ রব্লাহ আওয়ামী একটি বিধান নাগরিক করেছেন এবং সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহরবুল্লাহ আলম নির্দেশ দিয়েছেন কি আলমের নাজি করেছেন তাকে দেখা যাচ্ছে যে আল্লাহ আবুল্লাহ আলমের নাজির কিন্তু বিধানকে বাদ দিয়ে মানুষ নিজের হাতে বিধান রচনা করতে যার ফলে দুনিয়াতে যত রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং সৃষ্টি হয়েছে এরা নিজের হাতে এটিকে রচনা করেছে নিজের হাতে এটিকে কাজ করেছে নিজের হাতে ফসাদ উপার্জন করেছে যেমন মানুষ কি করে টাকা পয়সা উপার্জন করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা এবং কাজ করে ফসল উপার্জন করে সঠিক আল্লাহ রাবুল্লাহ বলছেন এখন যদি আল্লাহ দ্বারা প্রতিনিধি হিসাবে যারা দাবি করবে যারা আল্লাহ রাবুল্লাহ আলম কাছে দ্বারা আশা করবে তারা যদি কে আমাদের দ্বারা যদি বলে যে আল্লাহ আমরা তো সৃষ্টি করে এই সমস্ত দেশের শাসক দেশের সরকার সরকার তারা কি করেছে তারা নিজেরাই আইন সৃষ্টি করে তোমার আইনকে বাদ দিয়ে মহানব্দ আহ আইনকে বাদ দিয়ে তারা নিজেরা আইন সৃষ্টি করার মাধ্যমে তারা হতাহ সৃষ্টি করেছে আমরা এই হতাহ সৃষ্টি করে নাই অতএব আমাদেরকে পুরো শক্তি দিয়ে দাও তোমরা কি বসে বসে শুধু দেখলে তোমরা কি বসে বসে তাদের পথাদ তোমরা দুই মনে উপভোগ করলে আর তারা আসল ফসাদের দ্বারা তাদের নিজের হাতের আইন খাবলের দ্বারা তারা ইসলামকে ধ্বংস তারা তোমাদের ইমামকে ধ্বংস করেছে তোমাদের আমলকে ধ্বংস করেছে তোমার নিজের তোমার পরিবারের তোমার দেশের তোমার রাষ্ট্রের সমস্ত পৃথিবীর মানুষকে তারা জাম গ্রামের দিকে তারা ছেড়ে দিয়েছে আর এই অবস্থায় তোমরা চুপচাপ থাকে তারা নিজেরা হঠাৎ সৃষ্টি করলো যে তোমাকে আমি প্রতিনিধি কেন পাঠিয়েছে কেন তোমাকে আগে প্রতিনিধি করে আমরা আইনকে বাস্তবায়ন করার জন্য করবেন না যে বাস্তবায়ন করতে হবে যেই উদ্দেশ্য আল্লাহর আলামী আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন না করি সেদিকে বাদ দিয়ে আমাদের মন কাজ যদি আমরা করি মন গড়া যদি আমরা করতে থাকি আমরা যদি মনে করি যে আমরা যে সমস্ত আবাদত নিজেরা আমরা করতেছি তাহলে কি সেই আদালতের মাধ্যমে শর্ত সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার ইমাম যদি ইমাম না থাকে ইমাম সারা যদি কেউ আবাদত করে আবাদত হবে যেমন কোনো কাজের মসরিদ কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে যদি রমজানের হবে যদি করে তার ইমান নাই তাহলে সর্বপ্রথম আবাদতের জন্য সবটা হচ্ছে কি ইমান এখন যদি ইমান যদি ঠিক না থাকে আর যদি আমরা করতে থাকি তাহলে ওই হিন্দু বদ্ধ খ্রিস্টান বিধর্মী যারা ইমান আনে নাই তাদের যেরকম করে আবাদত প্রবণ হবে না আমরা যদি বিচার বিশ্লেষণ করে আল্লাহরবুল্লাহ আওয়ালীদের যা বেদিকা নিয়ম কানুন অনুযায়ী যদি আমরা দেখি ইমান আমাদের হয় নাই আল্লাহ রব্লা আওয়ামী যাকে ইমান সেই ইমান আমাদের হয় নাই আমাদের ধারণা অনুযায়ী আমাদের ইমান হয়েছে। কিন্তু আল্লাহর আওয়ামী যেভাবে ইমান আলত বলেছেন সেই ইমান আমাদের হয় নাই তাহলে কি আমাদের যাবতীয় আবাদত পরিকল্পনা হবে নামাজ রোজা হজ জেকাত ইত্যাদি গান খারাপ সবকিছু যেগুলো আবাদত যে আবাদত কি কোনো কাজে আসবে তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা শব্দ সেটা হচ্ছে আমাদের আগে ইমান আলতো হবে আল্লাহর আল আমি উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করি সেটা কি আমাদের আবাদত নয় সেটা হলো করব আয়বাদত করার আগে আমাদের দেখতে হবে তাই নাকি ইমান যদি না থাকে শুধুমাত্র আমরা আবাদত করি তাতে কোনো ফায়দা হবে না তাহলে ইমাম কিভাবে আনতে হবে এবং কি কাজ করলে ইমান হবে সেই জিনিসটি আমাদের প্রথম জানা দরকার আমরা বিশ্লেষণ করতে হবে আমরা জানি ইমানের যে মৌখিক স্বীকৃতি মৌখিক উচ্চারণ তার মধ্যে কি বলতে হয় كي بنتها بير؟ عنوش لا إله إلا الله يا الله رب العالمين تسرى وإلهنا لكن إله بنتكي إله بنت, بنت معبودكي معبود جميع عبادة الحق دار جار عبادة كفتها عبادتكي عبادة جار هكوم أحكام بدهر ملاوة إذي هكي عبادتكي كمعبوده رجو هكوك মাধুদের যে বিধান মাধুদের যে আইন সেটাকে যদি মারা হয় তাহলেই হবে কিবাদ আর এই মাধুদের যদি আইন যদি মারা হয় যদি এটাকে বাদ দিয়ে অন্য কারো মানানো আইন পুরো যদি মারা হয় তাহলে হবে অ্যাবাদতের হবে সিল্ক হবে মা বুধের বাদ দিয়ে অন্য কারো আবাদত করলে এটা হবে আর যার আবাদত করা হবে সে হচ্ছে তাগুক দেখো সেটা বিভিন্ন প্রকারের হতে পারে সেটা হতে পারে কোনো জড় পদার্থ সেটা হতে পারে কোন জীব জড় পদার্থ যেমন কি धारण इत्यादि गाँस चाय कबर चाय कि मूर्तर का चाय जड़ी हम जड़ आज যে তাগুতের জীবন রয়েছে যে তাগুদ চলতে ফিরতে পারে সেই তাগুতে আবাদত করা হয় আলোচার উপর তাদের কাছে সাহায্য করা যেমন সেই তাগুদ গুলোর মধ্যে এক প্রকার রয়েছে কি আমাদের দেশে প্রচলিত যে সমস্ত খন্ড কি দাবি করেন এদের কথা শোনা হয় এদের কাছে সাহায্য হয় এদের কাছে বাচ্চা কাচ্চা চাওয়া হয় এদের কাছে কি রোগ মুক্তির জন্য এদের কাছে সাহায্য কামনা করা হয় এদের দেওয়া প্রার্থনা করা হয় তো এগারোকে আবাবত করা হয় এরা হচ্ছে তাগত এই তাগত জীবন রয়েছে আরেক প্রকারের তাগত রয়েছে যেই তাগত জীবন রয়েছে আবার ওই তাগুতগুলো গুলো তারা কি করে তারা তাদের আবাদতটাকে বাধ্য করে সেই তাগতের নাম কি জানেন সেই তাগতের নাম হচ্ছে সরকার বাংলার পরিভাষা আমরা বলেছি সরকার গভর্নমেন্ট এরা আর এক প্রকার কাগজের ক্ষমতা রয়েছে এই কাগজ তারা কি করে মানুষকে তাদের অবাদত করতে বাধ্য করে অবাদত কি তাদের আদেশ তাদের হুকুম যখন আল্লাহ আবুল্লাহ আলমের হুকুম রয়েছে তাহলে কি করা হবে তাগুদের আবাদত করা হবে তো এই যে তাগত এরা কি করে তাদের এবাদত করতে বাধ্য করে তাদের আইন মানতে বাধ্য করে তাদের হুকুম মানতে বাধ্য করে তাদের সংবিধান মানতে বাধ্য করে যদি কোন কাজ তাদের সংবিধানের বিরুদ্ধে হয় সেটা পালন করলে তার জন্য তারা শাস্তি দেয় তারা হচ্ছে এই ধরনের তাগত এই তাগত গুলো বাকি যত সমস্ত তাগত রয়েছে তাগুলো সব থেকে ভয়ঙ্কর এবং ক্ষতিকর ইসলামের জন্য সব থেকে তারা হচ্ছে ক্ষতিকরের তাগত এই সরকার যন্ত্র সরকার বাব যে তাগজ ওই তাগজগুলো হচ্ছে সব থেকে বড় ক্ষতিকর रब आर घोषणा करणा के तेज आल्ला आवी तक मान के ओंखला स्वीकार करेंगत गुरु यदि बस भयंकर যে তারা মানুষকে তাদের আবাদত করতে বাধ্য করে যেমন একটা হচ্ছে জড়িয়ে জড় তাগজ যেমন যারা কি মানুষকে কবর পূজা করতে বাধ্য করতে পারে না করে কবর থেকে উঠে করে পুরো মূর্তি সেই মূর্তিকে যারা পূজা করে যদি পূজা করা বাদ দেয় তো স্বাধীনতা মূর্তির হাত দিয়ে কি করো না তো জড় যারা এরা তাদের আবাদত করতে বাধ্য করে না আবার জীবিত আগদের মধ্যে কিছু আছে তারাও আবাদত করতে বাধ্য করে না যেমন ভঙ্গির যারা আছে তারা তাদের করতে তাদের দিতে ইত্যাদি বিভিন্ন তাদের যে সমস্ত অনুষ্ঠান আছে সেখানে যেতে বাধ্য করে এলাকা থেকে জোর করে লোকজন ধর্মীয় দেয় ধর্মিয়ে দেয় না এরা অবাদত করাতে বাধ্য করে না কিন্তু যে শাসক মানে যে তাগত তারা কি করে তাদের অবাধ করতে বাধ্য করে যেমন তাদের অবাধতের মধ্যে কি আছে যেমন সুদ সুদ সুদের যে কার ব্যবসা করতে তারা কি করে বাধ্য করে তারা সমস্ত ব্যাংকিং ব্যবস্থা করেছে কি সুদ ভিত্তিক আপনি যদি এই সুদ ব্যবস্থা যদি আপনি গ্রহণ না করেন আপনি পুরো উপায় নেন আপনাকে বাধ্য হয়ে এদিকে গ্রহণ তারপরে কি যেমন তাদের যে আইন রয়েছে সেই আইন মানতে আপনাকে বাধ্য করে তাগুতের আইন কি তাগুতের আইন হচ্ছে যে আল্লাহর আলমিনের নৈক্য লাভের জন্য আল্লাহর আলমিনের জন্মত পড়ার জন্য আল্লাহর নবীর কামে করেছেন যে শাহাদাম করেছেন সেই শাহাদ কামনার জন্য সেই শাহাদ পাওয়ার যে কাজ সেই কাজ করা যাবে না বাধা দিচ্ছে সেই সাহায্য পাওয়ার জন্য জিজ্ঞাসা করতে হয় সেহাদবে বাধা দান করবে কিন্তু জিহাদ কি সবুরুল্লাহ কাজ করতে চায় কোন তাহলে আমরা কি দেখতেছি যে কাজ করার জন্য আল্লাহর তিনি করতেন जी सहातेंट कमना कर बार जो सहाजित कराबत करीब सरकार नामच बड़ भयंकर बड़ा क्षतिकर तागत की सरकार इतना भलोभ पूर्व सस्थ हिसेबी আল্লাহর আলমিন এই তাগুদকে বর্জন করতে বলেছেন তার ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রব্লা আলম ভালো জানেন কেননা তিনি সৃষ্টি করেছেন মানুষকে এবং সেই মানুষের মধ্যে কারা সব বেশি ক্ষতিকর এগুলোতে আল্লাহ রাবুল্লাহ আলমিনের চেয়ে বেশি আজকে ভালো জানেন না তাই আল্লাহ রব্লা আলমিন কি করেছেন আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ইলামের পূর্ব শব্দ হিসেবে এই তাগুতকে বর্জন করি এটা ইমান সত্য ইমান বর্জন করতে হবে আগে আপনি ইমান আনবেন এরপরে আপনি বর্জন করবেন এটা ইমান হবে না আগে কি করতে হবে আগে বর্জন করতে হবে আল্লাহুল তারপরে আলোচনা ঘোষণা করছেন তাগুত তাগত করেছে তাগতের সাথে ওই সমস্ত শাসককে বর্জন করতে হবে ওই সমস্ত শাসকের সাথে কুকুরি করতে হবে যেমন নাকি আল্লাহ রব্লা সাথে কুকুরি করলে কেউ সে কি হয়ে যায় গা सत्य रही গতের সাথে কুকুর করতে হবে তাগতকে উৎখাত করার সমস্ত কর্মকান্ড আপনাকে করতে হবে তারপরে আপনাকে বানানো হবে এর আগেই বানালে হবে না যেমন আমরা সাহায্যের মধ্যে আমরা কি দেখলাম আগে কি ইলাহা হবে জীবনদাতা নাই কোন বিধানদাতা নাই কোন আইনদাতা নাই কোন জারিকারী আর কেউ নাই ইলাহা কোন আগে আপনাকে বলতে হবে তারপরে বলতে হবে কিমাত্র আইনদাতা একমাত্র বিধান দাতা একমাত্র দাতা সে থেকে আর কিছু খেলাগত